কেউ কেউ ভগবত আলাদা করে রেখে গুরু কেটে বাদ দিতে চায় তারা মুখ্য তারা জানেন না যে ভগবত তত্ত্ব গুরু বৈষ্ণব তত্ত্ব যা কিছু ভগবানের পরিকর বৈশিষ্ট্য ধাম নাম সমস্ত কিছুকে একত্রে যা কিছু পরিপূর্ণরূপে যে তত্ত্বটা সেটাকেই বলা হয় ভগবত এই ভগবত থেকে বৈষ্ণবগণকে গুরু বৈষ্ণবগণকে আলাদা করে দেবো সেটা হবে না এটা হয়নি তত্ত্বটা পুরো একটা যেমন বলে বলা হয়। পঞ্চতলা মহাপ করা হয় একই পাঁচটা রূপ ধারণ করছেন ঈশ প্রকাশ ঈশ অবতার ঈশো ভক্ত ঈশ শক্তি এবং স্বয়ং ঈশ্বর ইত্যাদি বিভিন্ন রূপে তিনি পঞ্চতত্মাত্মক রূপে তিনি বেলাশ করেন কোনো সময় আলোচনা হলে বোঝা যাবে ভক্ত ভক্ত হয়ে গেল সমস্ত এই পঞ্চতত্ত্ব একই মিলে একটা তত্ত্ব পঞ্চতত্ত্বরূপে বিলাস করছেন এইটি হচ্ছে বাস্তবিক শিক্ষা সনাতন বসাই এই শাস্ত্রের এই উদাহরণের দ্বারা গুরুত্বকে বৈষ্ণব তত্ত্বকে তুলে ধরেছেন অপূর্ব রূপে সিন্ধু কৃপা সিন্ধু মানে হচ্ছে ছোটখাটো কৃপা নয় আজকের জন্য কিপা করলো তাৎকালিক কিছু সমস্যা দেখা দিই যে তার সমাধান করে আমাকে কিপা দেখালো সে ধরনের কিপার কথা বলেছি না কৃপা সিন্ধু কিপার সিন্ধু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 কৃপাসেন্দু তার সঙ্গে সঙ্গে পেছনের কথাটা দিলেন কৃপাসেন্দু সুসংপূর্ণ বললেন তারপর বললেন সুসম্পূর্ণ পূর্ণ বললেন না পূর্ণ সঙ্গে যোগ করলেন সুসম্পূর্ণ সম্ভব পূর্ণ আর সু কথা যোগ করলেন যার মধ্যে ভগবানের সেবা ভাব যার মধ্যে ভগবানের সেবা ভাব ছাড়া অন্য কিছুই নাই ভগবানের সঙ্গে প্রেমানন্দে তিনি সর্বদায় গদগদ রয়েছেন এবং প্রেমধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন দাস করি বেতন মরে দেহ প্রেমধন এই কথা কে জানিয়েছেন সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভু আমরা আলোচনা প্রসঙ্গে দেখব যে দশম স্কন্ধেতে ভগবান শ্রীকৃষ্ণ গোপী আলমকে বলেছেন ময়ি ভক্তির হি ভূতানাম অমৃত জগতের লোক অমৃত প্রাপ্তির জন্য কুম্ভ মেলাতে দৌড়াচ্ছে তারা বুঝতে পারছে না ওই অমৃত তোমার খেয়ে কিছু যে অমৃত গুরু কাছে বৈশবের অমৃত পান করো তোমাকে জমেও ধরতে পারবে না সেইটা সম্বন্ধে ভাগবতের মহিমাতে বলছিলাম কাকেও বোধহয় উচ্চারণ করেছিলাম পরিহর ভগবত কথা তোমার ত্যাগ প্রভু অহম অন্ন নির্ণাম নবৈষ্ণব নিজ দিয়ে। শোনো পরিহর ভগবত কথা মাত্র দারা ভগবত কথাতে মত্ত হয়ে রয়েছে মত্ত শুধু এই শুনে ও কান্তে বার করে দেওয়ার লোক নয় কথা আসু যারা মত্ত হয়ে রয়েছেন ভগবত কথাতে তাদেরকে পরিহার করো তাদেরকে ধরো না কারণ ওই যে আমি তাদের গুরু নয় তাদের তাদের গুরু বলছি তাদের আমি প্রভু নয় প্রভুরহম অন্ন অন্য নাম নব বৈষ্ণবান গুরু তো বটেই দ্বাদশ সমাজে একদিন তো গুরুই বটে তবুও তিনি করে বলছেন প্রভু বলতে শাস্তিদান কর্তা এখানে যিনি গুরু যিনি বৈষ্ণব তিনি তো শাসন কর্তা বটেই সবারই শাসন করতে হতে পারে তিনি দৈন্য করে বলছেন যে আমি বৈষ্ণবগণের শাসন কর্তা নয় আমি অন্য যে সমস্ত জনগণ আছে যারা জীবাত্মা তাদের শাসন করে থাকি জমালায় নিয়ে এসে এই হিসাবে প্রভু রহম বলে শাস্তিকর্তা এই হিসাবে এই শব্দটাকে এইভাবে বল প্রভু তো বটে যিনি দ্বাদশ মহাজন একজন তিনি বউ যারা কি তাকে তো বউ বলব কিন্তু তিনি যে বলছেন দৈন্য এটার অর্থ হলো এই যে আমি এই সমস্ত জীবগণের শাসন কর্তা আমি শাস্তি দেব তাদেরকে জমালায় নিয়ে এসে কিন্তু বৈষ্ণবগণকে এনে আমি শাস্তি দেবো না পারব না এটা আমার অধিকার নেই এক বাইরে এই হিসাবে বলছেন এই কথাটা তালে সেখানে আমরা দেখলাম কি যে কৃপা সেন্দু সুসংপূর্ণ সুসংপূর্ণ অনাবিল প্রেমানন্দে তারা বিবর রয়েছেন ভগবানের সেবানন্দে আর এই প্রেম যে প্রাপ্ত হয়েছেন সেই পরিপূর্ণ তার মধ্যে আর কোনো কিছু অভাব বলে কিছু থাকতে পারে না আমরা দেখেছি অবিরাম ঠাকুর কি করতেন যেত তার গায়ে ছাবুক মারতেন মারতেন কিনা মিনকেতাম নামদাস নিত্যানন্দ প্রেমেতে বিবর হয়ে কাউ করতেন চাপড় মারতেন পিঠে লোকে বলে পাগল হয়েছে নাকি কি হলো রা বল কিচ্ছু হয়নি প্রেম বৈষ্ণবগণের যে প্রেম সেই সমস্ত বিকার দেখ নাই দেখলে তাহলে জানতে পারবে যে প্রেম কাকে বল এইটা যতক্ষণ পর্যন্ত না দেখে এ লোকে আর কি করে। তারা সেই পর্যায়ে গেলে তবে তো অনুভব করবে তারা জানতেই পারবে না যেমন গুরু মিশ্র বলা হয় যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে যখন মিনক দাদা আমার বাড়িতে এলেন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 যে জাদু আছে এক ভক্তিমান ব্যক্তি যদি থাকে তার দ্বারা সমস্ত অটোমেটিক সব চলবে সমস্ত হয়ে কিন্তু কোন প্রাচন্ড ব্যক্তি যদি কাউকে আদেশ করে সে কথা কে শুনবে হয় বৈষ্ণবে হৃদয় কে রয়েছেন ভগবান তার আজ্ঞা অস্থলিত ভাবে পালন করতে পারতে হবে ছিল ভক্তিযুদ্ধ মাধব কোশী মহারাজ যখন ব্রজমন্ডল পরিক্রমা করছেন কালকে গেছে একাদশী আজকে দাদশী নটা কতর মধ্যে পারণ না করলে পারণ নষ্ট হবে সকালবেলা যদি পরিক্রমায় না বেরোয় তাহলে ওইখানে আটকে থাকো সুবিধে নেই কিছু জায়গা মতো একটি গিয়ে কিছু দূর গিয়ে একজন বলল সেখানে জলের ব্যবস্থা মোটামুটি আছে সেইখানে গিয়ে যা কিছু ছিল চাল ডাল যা কিছু ছিল সব সবজি সেইগুলো দিয়ে মহারাজ পরিক্রমা দাঁড় করিয়ে বললেন তোমাদের মধ্যে কে আছো যে এই যে বৈষ্ণব সব হাত তুলে ফেল আর যদি বলে ওখান থেকে পালাবে বুধু আমাকে আবার কি বলে জল আন ফল আন মুশকিল হয়ে যাবে সব উঠে না আমা আমি করব মহারাজ কোনো চিন্তা নেই ঘে সমস্ত হয়ে যাবে কি আর করব সঙ্গে সঙ্গে সব ব্যবস্থা কাঠ নিয়ে এলো কেউ কিছু কাঠ ছিল সব পাতা সব দিয়ে তাড়াতাড়ি করে না প্রসাদ প্রসাদ করতে দিয়ে এবার একজন লোক থাকবে বুঝুবীক্ষা এখনকার দিনে কিন্তু সেরকম নেই সেবার যে ঝাপিয়ে বলব আনন্দ এই সমস্ত অনুভবের কথা অনুভব করতে পাচ্ছেন। না করার কারণ অনেক বিস্তৃতভাবে আলোচনা করা আছে কেঁচো করতে সাপ বেরোবে বেশি আলোচনা এসব না করাই ভালো তাই বলছেন সেখানে এই মিনকেদন নান্দাস যখন এলেন তাকে দেখে বললাম এই সে দাঁড়ায়নি এই রকম কিন্তু রাগ করেননি আমি এলাম দাঁড়ালো একটা অভিমানের নয় তিনি কেন বললেন এই কথাটা নিয়েও অনেক অনেকে ভুল ব্যাখ্যা করে। মিনকেতন নান দাস তাই এখানে তিনি কেন এরকম বলছেন বলরাম এলে দাঁড়ায় না তিনি কি বলরাম নাকি বলতে পারেন তো নাকি তিনি কি বলরাম তিনি যে কথাটা বললেন বলে হ্যাঁ ভক্তের হৃদয়ে করে এই মিনকেতন নান দাস নিত্যানন্দ প্রবুর পার্শ্ব নিত্যানন্দ প্রবুকে হৃদয় ধারণ করে নিত্যানন্দই এসছেন ঠিকই বলেছে মিথ্যে নয় মিনকেতন নদাস আসা মানে হচ্ছে নিত্যানন্দ স্বয়ং এসছে তার হৃদয় তো রয়েছে নিত্যানন্দ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 ব্রজে রাধা কৃষ্ণ পাবে ধরনীতায় চরণ তালে ভজনের প্রারম্ভ থেকে গুরু প্রাপ্তি থেকে আরম্ভ করে নিয়ে গিয়ে আশ্চর্য নিতায়ের করুণা হবে ব্রজে রাধা ব্রজের ব্রজে রাধা কৃষ্ণ পাওয়া মানে কি মধুর রস প্রাপ্তি যেটাই গৌরী ভজনের গোপন যেটাই গৌরী ভজনের গোপন রহস্য এটাই তো গোপন রহস্য গৌরীয়গণের জীবাতু কি আনুগত্য তো সেইটি তো সরস্বতীবাদসইক সিন্ধু হ্যাঁ বাৎসল্য সিন্ধু রতিসন্দ কি সিন্ধু লাবণ্য সিন্ধু অমৃত ছবিরূপ সিন্ধু সিন্ধু শ্রীরাধিকাশ পুরুতু সিন্ধু।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 সেই সমস্ত কথা ডোকে ডোকে প্রাণ করে জীবাত্মা গদ সমস্ত কিছু কৃতার্থ হবে কি জন্য এই মঠ এই আনন্দ উৎসবের জন্য তো খাওয়া দাওয়া কিছু আরামের জন্য তো নয় সেই জন্য মিনক্রেতন রামদাস যখন বলছেন সেখানে অভিমান নাই তিনি ঠিকই বলেছেন নিমিনকেতম রামদাস আশা মানে হচ্ছে নিত্যানন্দ স্বয়ং এসছেন তার হৃদয়তে বসে রয়েছে দণ্ডবোধ করছেন পিঠে এক চাপড় মারলেন আনন্দে প্রেমেতে যখন পুরুষতন ধামেতে রথযাত্রার রত চলছে শ্রী চৈতন্য মহাপ্রভুকে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 প্রথম মেরিয়ার তৃতীয় মেরিয়ার এই দ্বিতীয় কত বড় হতে পারে এখানে শিবাস পণ্ডিত ধাক্কা ধাক্কিতে হরিচন্দনের হরিচন্দন কাজ ফাজ করেন হরিচন্দন এবার শিবাস পন্ডিতকে এরকম ধাক্কা মারছে একটু সরল স্বর দেখতে পাচ্ছি না একটু এরকম তিন চারবার ধাক্কা মারার পরে শিবাস পন্ডিত প্রেমে হল রয়েছেন ঘুরে ওকে একটা চাপড় মেরেছেন হরিচন্দন কে হরিচন্দন যে চাপড়েছে হরিচন্দন তখন রেগে কিছু বলতে যাচ্ছে। সঙ্গে আদে কাকে চাচ্ছে তো কোটি জন্মের ভাগ্য ভালো শ্রীবাস পন্ডিত তোমার গায়ে হাত দিয়েছে তোমাকে চাপড় মারলো এটা দেখ ভগবানের চাপ ভগবানের হস্তস্পর্শের মত ভগবানের হস্তস্পর্শ করলে যে মূল্য সেই আর তুমি জবাব দিচ্ছ তাকে চুপ করিগি তোমার সৌভাগ্যের দিল আজ আমাদের এই যে বিপদ থেকে বাঁচালো হরিচন্দনকে কে বাঁচালো কে বাঁচালো রাজা প্রতাপ রুদ্ধ ভক্তি পেয়েছেন যদি তোমাদের মধ্যে বা আমার মধ্যে ভক্তি না থাকে তাহলে আমি তোমাদের বাঁচাতে পারবো না যতই ভাষণ সেই জন্য বলা হচ্ছে ভক্তিমান ব্যক্তি সমস্ত জগৎকে পূর্ণ গো সব সময় সাবধান করবেন এটা করবে না উল্টো হয়ে যাচ্ছে মানলে তো যদি তা না হয় তাহলে খাওয়া দাওয়া মেজ হয়ে যাবে প্রতি পদে তারা রক্ষা করবেন ওই কথা করিয়ে উঠতে বসতে দেখবেন তারপর তোমাকে উঠিয়ে উঠিয়ে হাঁটি হাঁটি বাবা করিয়েছে আজ তুমি বড় হয়ে কলা দেখাচ্ছ এটা যদি না চলতে শিখে ফেলে রাস্তা কাজে যেমন জড় জগতে দেখা যায় মা যেমন প্রতি তোমার ভালোবাসা তোমাকে ধীরে ধীরে গাইড করবে অগ্রসর করিয়ে নিয়ে যাবে ভক্তিরাজ্যে কোনো রকম যেন উল্টো না যেখানে আনুবত্য ভেজাল রয়েছে সেখানে সবকিছুতেই ভেজাল যেখানে আনুগত্যই ভেজাল ঢুকে রয়েছে যে দিয়ে তুমি ভূত ছাড়াবে সর্ষের মধ্যে ভূত ঢুকে রয়েছে ভূত কি করে যাবে এটা কিছু লাভ হবে না সেজন্য শ্রেষ্ঠ উপায় হলো একটাই সর্বশ্রেষ্ঠ উপায় মানেই একটা সিঙ্গেল ভামের ডিনট করছে এটা হচ্ছে পরম গুরু বেশ আনুগত্য তাদের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 পাগলের মতো এসে পড়েছে নিজ লাভে সন্তুষ্ট তুমি কি দেবে তাকে সেই রকম গুরু বৈষ্ণব চাই যে লাভ পূজা প্রতিষ্ঠা সমস্ত জঞ্জালের মতো ফেলে দিতে পারচে তৈরিকতা উদয় হয় না কিছু বিষ্ঠা বেরিয়ে পড়বে মুখ দিয়ে হরি কথা ধরনের জিনিস নয় হরিজনেরাইছেন সরস্বী ঠাকুর বলছেন হরিজনেরা ছাড়া বৈকুণ্ঠ জগতের কথা কেহই বলিতে পারে না কে বলছেন কে বলছেন সরস্বতী ঠাকুর হরিজনেরা ছাড়া বৈকুণ্ঠ জগতের বার্তা কেউ বলিতে পারে না অনেক লোক যাবে। কিন্তু ভাষণ দেওয়ার হরিকথার দুদিন উপস্থিত হয়েছে আর তার জন্য আমাদের এই যত অশান্তি অনর্থে যত কিছু দেখছো সবাই একটা কারণ হরিকথা যদি নিরন্তর প্রবাহিত হয় সেই হরিকথাতে যদি সবাই সর্বদাই স্নাত হয় সর্বদাই স্নান করছে হরি কথাতে তাহলে জমের আবারও সব কাউকে স্পর্শ করতে পারে হতে পারে না স্বাস্থ্যের কথা কখনো মিথ্যে হয় না তাহলে কৃপা সিন্ধু সুসংপূর্ণ সর্বসত্য উপকার কাহা সর্বসত্য উপকার কাহা সর্বসত্ত যে যত জীব নিচয় আছে সবার উপকারী বন্ধু একমাত্র গুরু বৈষ্ণব জ্ঞানী গুরু কর্মী গুরু তান্ত্রিক গুরু কেউই জীবের উপকার করতে পারেন না পরম মঙ্গল বিধান করতে পারেন না সর্ব ভক্তির এমন জাদু যে সেই ভক্তি যদি কারোর মধ্যে থাকে তার কি হয় বলছেন প্রগতাম এগুলো সব গোপন কথা এসব ব্যাখ্যা শুনবে কোনো সময় আপ্যায়ন করতে পারে তাকে দেখে জন্তু জান কিছু হিংসা করতে পারে না সেই শ্রী রূপগোসাই পার সুন্দর ভাই লিখেছেন যে যার মধ্যে ভক্তি আছে সে কি করে তার জাদু আছে সে তাকে দেখলে যেন আনন্দ কি আছে কি যেন কিছুই দেয় না খাওয়া দাওয়া ভালো করে কচুরি কিছু দেয় না কিন্তু দেখলে যেন আনন্দ হয় কি ব্যাপারটা আছে কি জান এটাকেই বলছেন প্রেণাম সর্বজগতাম সর্বজগৎকে সে করতে পারে এই যে একটা ব্যাপার বলা আশ্চর্য ব্যাপার সেই জন্য ভক্তির মূল্য কোনোদিন হিসাব করে বোঝা যাবে না বাসনা কিছু হারিয়ে গেলে যন্ত্রণা কিছুই নাই যেমন ধরো একটা মহা অর্ণ অথ সমুদ্র মহা সমুদ্র সেই সমুদ্রের মধ্যে এই নদী জলগুলো সব গিয়ে পড়ছে তথাপি আমরা দেখছি না সমুদ্রের জল বেড়ে গেল কত ইঞ্চি নাই যদি অক্ষোভিত এটা জড় উদাহরণ হলো। আর অপ্রাকৃত জগতে যে গুরু বৈশবের কথা বলা হচ্ছে তাদেরকে বাইরের কোন বস্তু দিয়ে তুমি সন্তুষ্ট করতে পারবে না সেবার উপকরণ হলে সেটা আলাদা কথা আর তাদের কাছ থেকে কোনো গীতের কাছ থেকে কোনো কিছু যদি কেড়ে নেয় তাতেও তারা অশান্তিতে ডুবে যায় না নিজ লাভ লাভে তারা সন্তুষ্ট সর্বদায় আনন্দে বিলহ এটাই হল ভক্তির অমৃত্ব একেই বলে অভাবগ্রস্ত অবস্থায় অমৃত্ব প্রাপ্ত হয়েছে এটা হয় না অভাবগ্রস্ত অবস্থায় অমৃত কি পেয়েছে কি করে প্রমাণ হয় না এটা জনজগত অমৃত নয় সেখানে বলছেন কৃপা সিন্ধু সুসম্পূর্ণ সর্বসত্তা নিস্পৃহ আর সর্বতহ সিদ্ধ সব বিষয়তে তিনি সিদ্ধ কোন ব্যাপারে তার কোনো পারঙ্গতি নাই তার সব আছে বিজি রূপে রয়েছে তার ভেতর সর্বতহ সিদ্ধ কাম জয় তিনি সিদ্ধ তিনি দুঃখ সহনে সিদ্ধ সিদ্ধ বোঝা গেল কি কথাগুলোর মানে দুঃখ সহনে সিদ্ধবিদ্য বিশারদাহা এবার তোমাদের সন্দেহ হবে কি সর্ববিদ্যা বিশারদাহা সর্ববিদ্যা জানেন জড় জগতের যে সমস্ত বিদ্যা গুলো পড়াশোনা করছিল জানেন তিনি মহারাজ তুমি তাহলে তুমি সাধু সঙ্গ করো তাই এই সমস্ত তোমার মধ্যে যে সংশয় উৎপন্ন হচ্ছে স্বাস্থ্য বলছে সংশয় আত্মা বিনাশী যার মধ্যে সংশয় দেখা দেবে গুরুবৈষ্ণব সম্বন্ধে তাদের কথা শাস্ত্র বাক্যে দে আর গোয়িং টু হেল্প কারো নরকে যাবে তারা বুঝতে পারছেন সংশয় আত্মা বিনাশতী সেটাকেই তো উপনিষদ বলছেন জসমিন প্রাপ্তে সর্বমৃদম প্রাপ্তম ভবতী জসমিন জ্ঞাত সর্ববিদ্যাম বিজ্ঞাতম ভবতী যাকে জানলে পরে সব জানা শেষ হয়ে যায়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 কথাটা কি ঠিক তারা কি শিক্ষিত নয় যারা কৃষ্ট শিক্ষায় শিক্ষিত রয়েছেন তাদেরকে শিক্ষার অভাব হলো বলে মনে করো তাদের কিসের অভাব হল কিছুই নয় জীবাত্মাগণ যে অবস্থায় রয়েছেন সেই অবস্থা থেকে অপ্রাকৃত জগতের কোনো বিষয়বস্তু তারা উপলব্ধি করতে পারবেন না সম্ভব হয় না ওই জন্য বলছেন বদ্ধজীব এক ভূমিকা থেকে এক ভূমিকায় অবস্থান করে অন্য ভূমিকার বিষয়বস্তুগুলোকে পর্যালোচনা করতে গেলে তাকে ধোকা পেতে হয় তাকে পেতে হয়। এক ভূমিকায় থেকে বদ্ধজী যে যে ভূমিকায় রয়েছে সেই ভূমিকা থেকে যদি উন্নত ভূমিকার কোনো বিষয়বস্তুকে দেখা করতে যায় সেখানে ধোকা খেতে হবে মোর নাম যেই শুনে তার পুণ্য ক্ষয় এমন নিরঘ মরে কেবা কেপা করে এক নিত্যানন্দ বিনু জগৎ মাঝারে নিত্যানন্দ ছাড়া আমার ব্যক্তি কিন্তু সবাই গেল না জগাই মাদাই পাপিষ্ট পুলিশের কি জম হয় এইগুলো সব বাড়ি জায়গা কথাবার্তা আপনি কি বললেন প্রচুর মতো কথা কি বললেন আপনি বদ্ধজি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 আপনি সংসারের অহংকারের সমুদ্রে আপনি ডুবে রয়েছেন আর ডুবে থেকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যে অপ্রাকৃত সাগরে সাঁতার কাটছেন তার বিচার আপনি করতে যাচ্ছেন মানুষের মতো খেয়ে গেল ঠিকই। যে যে রয়েছে। থেকে উন্নত ভূমিকার ব্যক্তির যদি বিচার তাকে কোর্টে রাত গড়াতে চান আমি তার বিচার করব তিনি অন্যায় করেছেন গুরুদেব বৈষ্ণব তার মতো মূর্খ আর কিছু নাই যাকে বৈষ্ণব বলে ফেললাম তিনি ভুল করতে পারেন কি করে তাহলে আমি দেখি গুরু মানিনি বৈষ্ণব হবে আর যারা আমার সংসে আসবে তাদের অমঙ্গল হবে নিজে নিজ না হতে পারলে হয় না কপটতা এগুলো তালে দেখা যাচ্ছে এখানে যে সর্ববিদ্যা বিশারধা অবশ্যই তিনি সর্ববিদ্যা বিচারক উপনি যার মধ্যে কৃষ্ণ ভক্তি আছে কিশোরদাসমলা গেছেন একদার একদিনের কথা বলছি বিমলা প্রসাদকে দেখে তিনি কারোর কথা বলতে চাইতেন না সব ভাগিয়ে দিতেন বিমলা প্রসাদকে দেখে আসন দিয়ে বলতেন আমার প্রভু বসুন বসুন বসুন বসুন আনন্দ করে বসালেন তিনি কখনো শিষ্য মনে করতে না গুরু ওপারে আমার গুরু থাকে তিনি বলতেন আমার বহু আপনি এসছেন ভাগবতের একটা শ্লোক বলুন না সুন্দর কোনো সুন্দর ভাব আমার প্রভু এই শ্লোকের একটু ব্যাখ্যা শোনান না আপনার মুখে শুনি গৌকিশোর বাবা দাবি আবদার করছেন গুরুর আদেশে বলছেন প্রভুপাত এবার ব্যাখ্যা আরম্ভ করলেন অপ্রাকৃত ব্যাখ্যা সমস্ত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 জগতের লোক বলছে গৌরকিশোর বাবাজি নাকি বাবা মহারাজ নাকি পড়াশোনা জানেন না বিদ্যা নাই কিন্তু তিনি যে ব্যাখ্যা করছেন সে তো অভাবনীয় ব্যাখ্যা গোলকের লোক সারা পারবে না এই ব্যাখ্যা কোথা থেকে করলেন আমি তো কোনোদিন শুনি নাই কিন্তু যা শুনছি এ আমার অবাক লাগছে এর দ্বারা ছিল বহুপাত গুরু বৈষ্ণবের চরণে যে আমাদের সংশয় সন্দেহ দূরীকরণের প্রস্তাব দিলেন না আমি সেই ছন্দে দূর করব কি করব না আমার কলসিগো নিয়ে একটা ভ্যানিটি আমি অহংকার নিয়ে বসল আমি যা